الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوصل عليه ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا من يدله فلا مذل له ومن يزلله فلا هادي له وأشهد الله لا إله إلا الله وحده لا شريك لا ولا زد له ولا ند له ولا حد له ولا عدل ولا له ولا مثل له ولا مثل له ولا مثيل له, له ولا مثال له, ولا مثال له ولا شبحه له ولا شبه له ولا شبيه له ولا مشابه له ونشهد ان سيدنا و سندنا وحبيبانا وحبيبا ربنا وتبيبانا وتبيبا قلوبنا اولانا ومولانا محمدا نعبده ورسوله الذي يرسله إلى كافة للناس بشيرا ونزيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وَبَعْرَكَ وَسَلَّمَ تَسْلِيمًا كَثِيرًا كَثِيرًا أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَلَقَدْ جَاءَتْ رُسُلُنَا إِبْرَاجِيمَ بِالْبُشْرَى قَالُوا سَلَامًا ফল মারিমিল্লা ইজ তালা তো আমি কুমত কুরু মল বার কু কুমফি আলা বার কল হুলফিল কুরানি না মুজক মরদে মুদ নিস রোগ মস্তি কিরদার সূফি কিশোরী ফকত মস্তি আহ্বাল ফশরী আদমে ফকত মস্তি ভার की की में एक चशमे जदन गा शाह एक चशमे जदन गाफे लादा शाहना नासी शायद के न गा को ना बासी লোহ কলম চাদারা আসে মানো জো মিলোহ কলম চাদারা হর চিজ নুরে মোহাম্মদ কাজারা হর চিজে হোহমদ কাজারা কে ডর হ্যাঁ সার খোদা হো মোখালে ফি হ্যাঁ খুদা মেরে লি হতে নেই দুনিয়া মুসলমানো কী মিল যৌল সবহান গলা তনা কাম তালিমন লক্ষ কুড়ি শুক্র আদায় করছি যিনি আমাদের তির নামাজ আদায় লক্ষ্যে মসজিদে সমবেত হওয়ার কৌটি দান করেছেন আল্লাহুল্লাহ কোরআনকারিমের সুরায় হউদের উনসত্তর এবং সত্তর নম্বর আয়াত এবং হুজুরফাদ সাল আলাইমেদ বহু হাদিস থেকে ছোট্ট একটি হাদিস পড়েছি আবুদাবুদ শরীফের হাদিস আয়াত এবং হাদিসকে সামনে রেখে বিষয় ভিত্তিক কিছু কথা বলার ইচ্ছা গরবমাত্মি ই্লাহ তেলবাদ কি তো আয়াত আল্লাহ রব্বুল্লাহ আল বলেন আমার ফেরিস্তাগণ ইব্রাহিম আলাই সালাদুয়া সাল্লামের সামনে একটি সুসংবাদ নিয়ে এসেছিল এবং এসে তারা সর্বভতম ইব্রাহিম আলাহ সাল্লামকে সালাম করল ইব্রাহিম আলাহ দোসালাম সালাম করলেন অতপর অতি বিলম্বে তিনি ফেরিস্তাদের সামনে একটি গরুর বাছুর ভুনা করে নিয়ে এসেছেন হালাম্মা আইডিয়া হোম লাহি ইব্রাহিম আল্লাহ দেখলেন ওদের হাত গরুর বাছুরের দিকে বাঁচছে না নাকি রহমার অন্তরে খটকা লাগলো এবং বিত সন্ত্রস্ত হয়ে গেল ফ্রিস্টারা বলছেন লা লাখ্রহিম ভয় করুন আমাদেরকে লুত আলাহ সাল্লামের গোত্রের কাছে আল্লাহ পাঠিয়েছে ইব্রাহিম আলাই সালাতামের দুজন স্ত্রী ছিল প্রথম স্ত্রীর নাম সারা দ্বিতীয় স্ত্রীর নাম হাজেরা। সারা দীর্ঘ আটানব্বই বছর পর্যন্ত নিঃসন্তান ছিল অনেক কান্নাকানি করেছেন আল্লাহ দরবারে আল্লাহ মঞ্জুর করেছেন ওনারা থেকে একটি ছেলে দেবে এই সুসংবাদ নিয়ে এসেছিলেন এসেছিল তিনজন ফেরেস্তা আজরাইল বাদে হজরত মিকাইল হজরত ইসরাফিল হজরত জিব্রাহ আলাই হিমুসালাম এরা মূলত সারার সন্তান হবে এই সুসংবাদের জন্য ওরা আল্লাহর পক্ষ থেকে আসেন না এরা অন্য আরো একটি কাজ এখানে যাত্রা বিরতি করলেন এবং প্রাসঙ্গিক উনাকে গতানুগতিক একটা খবর শুনায় দিলেন আমি একদিন আলোচনা করেছিলাম হজরত লুত আলামের কম এমন একটি ফাঁপের কাজ করত যেটা পৃথিবীতে কোন প্রাণী এর আগে করে নেয় যেটাকে বলৎকারী বলা হয় আমি একদিন আলোচনা করেছিলাম আপনাদের সামনে তো আল্লাহ আল্লাহাদ এই কমে লুতকে ফেরিস্তাদের মাধ্যম উলটিয়ে দিবে এই জন্য তিনজন ফেরেসটাকে কোথেকে পাঠাচ্ছে আসমান থেকে তিনজন ফেরেসটা এসে যাবেন লুিত আলহ সালামের সম্প্রদায়ের নিকট প্রতি মুহূর্তে ইব্রাহিমের বস্তিতে নেমে ওনার ছেলে হবে এই সে সংবাদটা দিয়েছে কিন্তু মূলত আসছে কিছুর জন্য লুত আলহ সালের উল্টানোর জন্য প্রাসঙ্গিক এই সংবাদটি দিয়ে গেল ওরা এসেছে মানুষের সুরত ধারণ করে ইব্রাহিম আলহ সালুয়া সালাম ওদেরকে মানুষ ভেবেই ওদের জন্য একটি গরুর বাছুর ভুনাগুড়ি নিয়ে আসত ওদের সামনে যখন ফেস করলো ইব্রাহিম আলাইসালাম দেখলো লাব্রাহিম সাল্লাম দেখতে পেলেন যে ফিরসদের হাত ওদিকে বাড়ছে না ওরা হস্ত বসারিতে করতেছে না ওইদিকে নাকি রহম তিনি তিনার ভিতর খটকা লাগলো কারণ ওই যোগ নিয়ম ছিল যারা শত্রু শত্রু দামের উদ্দেশ্যে যদি কেউ কারো বাড়িতে আসে তখন তার খাবার খায় না আর কোন নেক আসলে খাবার বক্ষণ করে এইজন্য দিনের মনে খটকা লাগলো এর এরা কোন শত্রু শত্রুদামে পোষণ করা যে আমার কাছে আসলো কিনা এরা খাবারে হাত বাড়ছে না কিন্তু খাবারের দিকে মিলু খিপা বিত সন্ত্রস্ত হয়ে গেল এ ঘটনা তারা প্রতীয়মান হয় যে ইব্রাহিম আলাইস্লাম যে গায়ব জানেন না এরা মূলত ফেরেস্তা সুর ধারণ করে কথা বুঝেন না আমার শুধু ইব্রাহিম আলাহিসাল্লাম গায়েব জানতেন অবশ্য বুঝতো যে এরা কি ফেরিস্তা আর ফেরিস্তা কি খানা খায় এই জন্য খাবার আনার ওনার সামনে কোন প্রশ্নই ছিল না তিনি গায়েব জানেন না বিদায় তিনি ভেবেছেন এরা মানুষ এর জন্য ওদের সামনে গরুর বাছুর ভুনা করে হাজির করেছেন কি বুঝলেন নবীরা কি জানে না গায়ে আমার ভাইরা পবিত্র যে দুটি আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাবাস করেছি এই দুইটি আয়াতে আল্লাহ রবুল্লা আলামী ইব্রাহিম আলিয়ালাম একটি तत्संश्लिष्ट आदर्श मुहिम वर्णना कर इब्राहिम सुंदर की मेहमानदारी पृथिवी सर्वप्रदम मेहमानदारी हजरत इब्राहिम आलासल्लम उनार पूर्व को मानूष मेहमानदारी करें आउ अनुमान कर जिनो इब्राहिम आलासलम सर्वतम मेहमानदारी हजरत इब्राहिम आला सलूसलम ইব্রাহিম আলাহ ইসলামকে আবুলিয়া তথা নবীদের দাদা বলা হয় কুলসূত্রের দিনাকে নবীদের দাদা বলা হয় ইব্রাহিম আলাহ ইসলামের স্ত্রী ছিল দুজন একজন সারা একজন হাজেরা হাজেরার গর থেকে একজন মাত্র সন্তান হয় ইসমাইল আলাহালাদুলাম আর ইসমাইলের বংশ থেকে আমাদের আখিরি নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম জন্ম নিয়েছেন সিনার অপর স্ত্রী সারা এই সারার গত থেকে হয় হজরত ইসাহ আলাহিস কথা বুঝছে না তারা ইব্রাহিম আলাহি স্ত্রী সারা থেকে হয় ইসহাদ আর থেকে হাজার ইসমার হজরত ইসাহ আলাহিসালামকে সাজারুল আমবিয়া বলা হয় অর্থাৎ নবীদের বৃক্ষ কেন লাগে নবীদের বৃক্ষ বলা হয় একটি বৃক্ষের মধ্যে যেমনি ভাবে একাধিক ফল ধরে হাজার হাজার ফল ধরে হজরত ইশাহ আলাই সাল্লাদ সালামের বংশ এই যে আমরা এক লক্ষ নবী বলি নবী রাসুল বলি সাতজন নীবাদে আর গত নবী এই পৃথিবীতে এসেছেন সব হচ্ছে হজরত ইসহাক আলাইস্লামের বংশধর কথা বুঝছেন আপনারা কয়জন বিবাদে সাতজন নব আর বাকি সব নবী ইব্রাহিম আলাহ বড় ছেলে ইশাহের বংশধর সাতজন নবী তারা হজরত আদম আদম আলাইসালামের ছেলে হজরতালাম হজরতালাম হজরতামসমাইল আলাদাম এই সাতজন নবীবাদে সব নবী হচ্ছেন হজরত ইসাদ আলাই সালামের বংশধর আর ইসাদ আলাই সাল্লাম হচ্ছে ইব্রাহিম আলাইসাল্লামের ছেলে এই ইব্রাহিম আলাই সাল্লামকে নবীদের দাদা বলা হয় কথা বুঝছেন কিনা নবীদের কি বলা হয় দাদা এই কথাটা খেল রাখেন আপনার আর ইসাদ আলাই সালুলামের ছেলে হজর ইয়াকুব আলাহ সালাদু ইসা আলাহ সাল্লামের স্ত্রী থেকে একসাথে দুইজন সন্তান জন্ম নেয় একজনের নাম ইয়াকুব আরেকজনের নাম আইসু যারা ইতিহাস জানেন বলতে পারেন যমর সন্তান যমর সন্তান তার এটে গাড়িতে একসাথে দুজন আসে না একজন আগে আছে একজন কি তো ইয়াকুব আলাহাম এসেছে পরে ইয়াকুব আকগুন থেকে আগুন মানে পিছনে সাল্লাম পরে এসেছে তো ইয়াকুব আলাই সাল্লাদুসাল্লামের বারোজন সন্তান ছিল হজরত ইসুব আলাইসাল্লাম সহ বারোজন সন্তান তার হজরত ইয়াকু আলাহ সালুসালাম সন্তানের বারোটি গোত্র ছিল এই বারোটা গোত্রকে একত্রে বলি ইসরায়েল বলা ইসরায়েল মূলত এটা একটা হিব্রু শব্দ ইব্রাহি ভাষা হিন্দু শব্দ ইসরায়েল এটার অনুবাদ হচ্ছে বন ইয়াকুব আলাহামের বারোজন ছেলে ইসুফ আলাহ সাল্লাম সহ এই বারো ছেলের বারোটি গোত্র আর এই বারোটি গোত্র বারোটি বংশ যে একত্র বন ইসরা তো আমার ভাইরা মেহমানদারি যেই প্রথা পৃথিবীতে সর্বতম সেই আবুলাম্বিয়া ইব্রাহম আলাহ সালাতাম সর্বতম তিনি মেহমানদারি করেছিলেন এটা তিনি ছিল। এবং একটি মোবারক ছিল তিনি কখনো এক একজন মানুষকে ডেকে নিয়ে তিনি বসতেন খাবার দত্তকালে হাজির মানুষকে অপেক্ষা করত চেনা অচেনা যেখানে একজন লোককে তিনি বসাইতেন তিনের সামনে না পাইলে রাস্তায় দাঁড়িয়ে থাকতো দেখি কোনো মানুষকে পায় কি না ওইকে ঘুরে নিয়ে আসতার স্বাব ছিল ইসলামী শরীয়তেও একা নাখে না হয়ে খানা খাওয়ার খুব একটি গুরুত্ব আছে ইসলামী শরীয়তে বেরাম আলাহিসাল্লাম যেমনিভাবে একা খাইতেন না আমাদের এই শরীয় তো ভিতরে একা নাখে খেয়ে একত্রিত হয়ে খাওয়ার বিশাল একটি গুরুত্ব আছে সাহাবাইকরাম আল্লাহ নবীকে প্রশ্ন করেছেন আর রসুল আল্লাহ আমরা পানাহার করি তবে পরিচিত হই না কারণটা কি আল্লাহ বলেছেন বলতো তোমরা কি তখন সাথে সাথে আল্লাহর নই বলেছেনাকি ভাবে না খেয়ে একত্রিত হয়ে তোমরা খানা খাও একত্রিত হয়ে খানা খাওসাল আল্লাহর নাম নি খাও ইউবার কি দেখবে তোমরা করেছ পরিত্ত হো না একত্রিত হয়ে যদি খাও দেখবে তোমরা পরিচিত হবে আপনারা পরীক্ষা করি দেখিয়ে যে তাবলিকের সাথীরা যারা বড় ট্রেতে এক বিশে একসাথে বসে দেখবেন খাবারগুলো অত্যন্ত মজা লাগে এবং অল্পতেই মনে যেন তুষ্টি হয়ে যায় এটা বরকত আছে নবীর হাদিস তো আল্লাহ নবী তো বলি ইসলামে তোমরা একত্রিত হয়ে খামা খাও এতে তোমাদের জন্য বরকত নাজির করা হবো অন্য এক হাদিস মধ্যে আছে আমার সাহাবির একত্রিত হয়ে খাও ওলা সাফার রকু ফিতক ফিতক ভাবে খেয়েও না ফাইনাল বারো আদা মাস জমা যেহেতু জমা করে বরকত নাজির হোক আমার বন্ধুগণ তো ইব্রাহম আলাহিস্লাম তো একা খাইতেন না তো কুরতুবির মধ্যে একটি ঘটনা আছে এগারো নম্বর ফ্রন্টের একশো সাতষট্টি নম্বর খুচটা তিনি মানুষকে না রাস্তায় চলে গেলেন একজন মানুষ দেখেছে অপরিচিত ওকে নিয়ে বসেছে একত্র দুইজন যখন খেতে বসেছে ইব্রাহম আলাহিসাল্লাম লক্ষ্য করলেন ওই লোকটি বিসমিল্লা না পড়ে শুরু করেছে ইব্রাহ সাল্লাম বল তিনি লক্ষ্য করে তুমি বিসমিল্লা ফাড়ো সে রে গেল যে বিসমিল্লা কি আল্লাহ আবার কে বেসিলাম হয়ে গেল মাথা খারাপ কি বলো বিসমিল্লা কি আল্লাহ আল্লাহকে তুমি ছিল না কারখানা খেয়েছো তুমি আল্লাহকে ছিল না তুমি যাও যে আল্লাহকে চিনে না আমার সাথে খাবার কোনো অধিকার রাখে না বলে লোকটাকে তাড়িয়ে দিল খেতে দেন নাই আল্লাহ রব্দুল্লাহ আলম ওরি একটু করে তু বরাই করিলে করি হজরত মূসা আলাই সালাম একবার দেখলো একটা লোক দাঁড়ায় দাঁড়ায় বলতেছে ওগো আন্লা আপনাকে যদি ফাইতাম এক বেলা খাওয়াইতাম আপনাকে যদি আপনার মাথায় তেল লাগিয়ে দিতাম আপনাকে যদি পাইতাম মাথা আসে দিতাম আবে আপনি তো কিছু কথাবার্তা বলতেছে কি বলো তুমি আল্লাহ মাথায় তেল দিবে তুমি আল্লাহকে খাওয়াবে আল্লাহকে তোমার ভাতের মুখাবে কি আল্লাহর পক্ষ থেকে ওহি এসে যা ও জুদা তু বরাই করি বরাই কসলে কর দন তো ইব্রাহিম আলের কাছে আল্লাহ ইব্রাহিম যে লোকটাকে তুমি তারই ছোট ছিনো এই লোকটা তো তাপের আর সত্তর বছর একবারের জন্য আমি আল্লাহকে সে ডাকর একবারের জন্য আমি আল্লাহকে তথাপি আমি তাকে নিয়ম অনুসারে নিয়মতান্ত্রিক তাকে খানা খাওয়াচ্ছি একটু ত্রুটি করি আমি সে যে ধরনের খাবার ওগুলোই আমি তার কাছে দিচ্ছি এক বেলা তোমার কাছে খেতে বসেছে তুমি আমাকে আগে তাড়িয়ে দিয়েছ এখন কেন এত যত্ন সহকারে এনে আমাকে দক্ষ গান এটা বলতে হবে আর আমি যখন তোমাকে তাড়িয়ে আল্লাহর ফপর থেকে এইভাবে উহিয়াছে আমার কাছে তো যাক তার কুফাল হেদায়ত আছে বড়গত হচ্ছে একজন নবীর সংসর কিছুক্ষণ ছিল মূল কথা কি একজন নবীর সংস্রবে কোন থাকার কারণে তার কুফাল হেদায়তে সঙ্গে দিল হে মুব্রাহিম যে আল্লাহ আমার জন্য এত সদয় সে কেন আমি ভুলতে পারি আগে কালিমা পড়ান তারপর আপনার খানা খাবো কালিমা পড়াইলো মুসলমান বানাইলেও আল্লাহর নাম দিয়ে খানা শুরু আমরা এখান থেকে অনেক কিছু বুঝতে পারি আমরা যখন নিজেরা খানা খাবো বিসমিল্লায় খানা খাবো আমাদের কোমলবতী বাচ্চাদেরকেও এটা শিক্ষা দিব সাহরম শিক্ষা দিয়েছেন কথা কার কথা বলো বিসমিল্লা পরে খাও এবং কোন হাত দিয়ে খাও আবার বলুন কোন হাত বাম হাতে আমরা খানা খাই একবার ভালো ভালো লোক যাদেরকে আমরা জেন্টলম্যান বলি এটা আসলে বেখে আনে দেখা দেখতে আরো বাম হাতে খাইতেছে আমিও খাইতেছি অন্য কিছু না অতচ নবী বলছেন বাম হাতে খাই শয়তা আর এটা আল্লাহ তো যাই হোক আমার ভাইরা মেমানদারির কথা আমরা বুঝতে পারলাম এই যে আয়াত আমি করেছি আয়াত দুটি চুরায় হুজের উনসত্তর এবং সত্তর নম্বর এই আয়াত দ্বারা আমরা অনেক কিছু বুঝতে পারলাম এক নাম্বার। এই তিনজন ফেরেস্তা যখন ইব্রাহিম আলহ সাল্লামের বাড়িতে আসল ইব্রাহিম আলাহ সাল্লাম বিলম্ব না কেউ অতি দ্রুত ও দুজন্য একটি বুনা বাসুদ নিয়ে হাজির করলেন কে এনেছেন ইব্রাহিম আলাহ সাল্লাম এ আয়ার দ্বারায় আমরা বুঝছি যে মেহমানদারির মেহমানদারের মেহমানদারি মেক্সবানে করা উত্তর মেমানদারের মেমানদারি করবে যে মেজবান অর্থাৎ গৃহস্থে কর্ম চাকর বাকর দিয়ে না তিনজন ফেরেস্তা আসতে ইব্রাহিম আলাহ সাল্লাম তো ইচ্ছে করলে একদম চাকর পাঠাইছে ভাই তো যে কিছু খাবার নিয়ে আসে তো ইব্রাহিম আলহাম চাকর না পাঠিয়ে নিজে গিয়ে গরুর বাছুর নিয়ে এসেছেন এর দ্বারা প্রতিমান হয় মেজবানের নিজাতে আপ্যায়ন করা এটা শূন্য চাকর বাকর দিয়ে না হ্যাঁ চাকর বাকর দিয়ে আপ্যায়ন করা আমার প্রতি তার কোনো অনীহা নাই কোন বিরক্তিবাদ নাই নিঘা করে আমাকে কি করতেছে খাওয়া দিতেছে এই জন্য আমাদের যদি কোনো ব্যস্ততা না থাকে আমাদের বাড়িতে যখন কোন মেহমান যাবে আপনি গৃহস্থ আপনি মেজবান চাকর পাকরের মাধ্যমে খাবার না এনে খাবার না পরিবেশন করে আপনি নিজাবে খাবার পরিবেশন করবে এগুলো শিখতে হবে কোরআনের দ্বারা এগুলো শিখতে হবে কোরআন তো আসছে মানব জাতির হেদাইতের জন্য কোরআন থেকে আমাদের শিখতে হবে এগুলো ভাই আদভিশ ইনসান ইনসান হতলা নাম্বার দুই ইব্রাহিম আল্লাহ সালাদু আসসালাম ওদের জন্য ঘরের থেকে কোন ধরনের খাবার না এনে এনেছেন কি ধূনা বাসু এটার দ্বারা বোঝা যায় মেহমানের সামনে ঘরে যতগুলো খাবার আছে তার মধ্যে উন্নত মানের খাবার শেষ করা এটা নদীদের শূন্য কথা বুঝছেন কিনা ঘরের ভিতরে কি যত খাবার আছে। মেমানের সামনে ওই খাবারগুলোর মধ্যে উন্নত মানের খাবারটা পেশ করা কি সুন্নত এখন হল কি যে মেমান হয় আমার বাড়িতে আমি আগে তার পজিশন দেখি এটার কোনো স্বার্থ কিংবা উদ্দেশ্য হাসিল হয় কি না যে লোকটা আপনার বাড়িতে আসতে যদি দেখি খুব হাই লেভেলের লোক তখন ওকে আমি ভালোভাবে ফ্রিজ থেকে বিভিন্ন ধরনের রকম খাবার ব্যবস্থা করি কেন যেটা আমার উদ্দেশ্য আছে তার পিছনে খাবার ব্যাপার হয়তো একটা বাজেট দেখবো বা কিছু টাকা চাইবে। আর নিম্নমানের অনারম্বর কেউ যদি আসে তখন আমি তার সাথে আচরণ করি আরেক ধরনের কোনো মতে নর্মাল একটা খাবার তাকে দিয়ে আমি বিদায় করার চেষ্টা করি এটা কিন্তু শূন্যক না শূন্য কেন কি আপনার ঘরে যে ধরনের লোক আসুক না কেন সাই সে গরিব হোক বড় লোক তার আপনার কোনো স্বার্থ কিংবা উদ্দেশ্য হাসল হোক কিংবা না হোক আপনার ঘরের ভিতরে যে খাবার এটা সব চাইতে কি উন্নত এবং সব চাইতে ভালো ওই খাবারটা দিয়ে মেমানের আপ্যায়ন করা এটা হচ্ছে শূন্যতে আমি হামিদ আরেকটা বুঝলাম ইব্রাহিম আল এসেলাম রান্নাগুস্ত এনেছেন নাকি বোনাগুস্ত এনেছেন আবার বলো না কেন বুনাগুস্ত রান্নাগুস্ত থেকে স্বাদ কম না বেশি বেশি না দেখছেন কি শিখেছে আয়াত আমাদেরকে যে মেমানদের সামনে উন্নত যে খাবারটা সুস্বাদু ওই খাবারটাই আনবে যেমন এনেছিলাম ওই বুড়া সামনে এনেছেন আরেকটা জিনিস বুঝতে পারলাম এই জুলুন মানে গরুর বাসুর গরুর বাছুরের মাংস এনেছেন নাকি বয়স্ক গরুর মাংস এনেছেন কথা কম না কিসের হ্যাঁ বাচ্চা গরুর মাংস নরম হয় এবং সুস্বাদু হয় কথা বলেন নরম হয় এবং এই দ্বারাই বুঝলেন কি ইব্রাহিম আলাইসাল্লাম যে খাবারটা সুস্বাদু মেমান করবেন ওই খাবারটা এনেছেন মাংস আনতে পারতেন বয়স্ক গরুর এটা হচ্ছে আপ্যায়ন করতে হবে উন্নত মানের যে খাবার ওইটাই আমার ভাইরা মেহমান কি ফজিলত হুজরুল পাকসালাম হাদিস আসাদ করেছেন কোন মানুষ যদি एक मेहमान के मेहमानदारी करा जान नाम सत खक दूरे चले जाए कत खेल के दूर हे आसमाना जमीन जे पर दूरत इटा के एक खंडक बोल आसमान जमीन दूरत की परमान आज पो वैज्ञानिकों बार करते आसमान के जमी এর দূরত্ব কি পরিমাণ তা আমার ভাইরা জানলাম আপনার থেকে এ পরিমাণ দূরে চলে যাবে একজন মানুষকে আপ্যায়ন করার সাথে সাথে আর একটা চমৎকার হাদিস খুব আশ্চর্য লাগে আসল মেহমানদারির ব্যাপারে আল্লাহর নবী একটা হাদিস শোনাবেন একজন স্বাভাবিক হজরত আলিকে আলিকে আল্লাহর নবী ডেকে একটা খেজুর দিলেন সর্বপ্রথম আপনার গান শোনা বুঝতেছেন তো একটা খেজুর দিলেন তারপরে একটা জমজমার ফানি খাওয়াইলেন এরপরে মেমানদারি করলে কি ফজিলত সে হাদিসটা শুনেছে কথা বুঝলেন একটা খেজুর খাবাইলেন তারপর তারপরে যাই মেহমানদারি করলে কি খাওয়াব এই হাদিসটা বললেন তালি রজ্লা দলামত হাসান খাজুর খাওয়াইলেন তারপরে জমার ফানি খাওয়াই তারপরে নবীর এই হাদিসটা শুনেছেন হাদিসটা তো হাদিসের কিতাবে আছে ছাত্রদেরকে যখন হাদিস পড়ায় না এই হাদিসটা ওই আল্লাহর নবী যেভাবে খাবাইছেন দমনবর পানি খাবাইছেন এ পর্যন্ত মহাম্মদী যারা হাদিস দরজ দিকে বসেন এরাও আগে ছাত্রদেরকে কি করেন একটা খেজুর খাবার তারপরে দমনবর পানি খাবার তারপরে হাদিসটা বলুন কি হাদিস আল্লাহর নবী বলেছেন আমার কোন যদি শুধুমাত্র একজন মেহমানকে মেহমানদারি করে হজরতালদারি করাইলে আমরা দুষ্টি ও তো আগের মুভি একজন মেহমানকে যদি মেহমানদারি করায় আদমাল সালাম কি মেহমানদারি করাইলে যে স্বাব আল্লাহ আদাবদার আমল নামা সে স্বাবিখ দুইজন মেহমানকে যদি কেউ মেহমানদারি করায় আদম এবং হাওয়া আলাই হিমাকে মেহমানদারি করাইলে আল্লাহ তারপর শুনেছে নাম হজরত আলীকে তিনজন মেহমানকে যদি কেউ মেহমানদারি করে তিনজন বড় বড় ফিরে হজরতে মিকাইল হজরত জিব্রাইল হজরত ইসরাফিল আসমানি বড় বড় চারটা কিতাব কি কি জানেন আপনারা বলেন কি তৌরাজ চারজন মেহমানকে যদি আমার কোন মত মেহমানদারি করায় বড় বড় চারটি কিতাব চালাবাজ করলে যে সবাব তার আমা সে কথাটা যদি সহজ একটু যদি রিসার্চ করেন বুঝতে পারবেন আপনারা যেমন কোরআন কোরআন কেমন পর্যন্ত বিক্রিত হবে না হবে এটা বিকৃত হবে না কিন্তু জর্জিনাল তরাত নাজিল হয়েছিল এটা কি এখন ওইভাবে আছে না বিকৃত হয়ে কথা বলেন না কেন বিকৃত হয়ে গেছে আর কোরআন তো সবসময় অরিজিনাল সাহিত্য কিতাব তেলাওয়াত স্বভাব তোমার আমল নামে লেখাও পাঁচজন মেহমানকে যদি কোনো মানুষ মেহমানদারি করে তাহলে ইসমাইলাতামের ধ্বংসের ছয়জন গোলাম আজাদ করলে যে স্বাব আল্লাহাদ তার আমল নাম সে স্বাব লিখি দেয় সাতজনকে যদি কোন মত মেয়মানদারি করায় সাতটি যান নাম তার থেকে সঙ্গে সঙ্গে দূরে সরে যান একজন মেহমানকে যদি মেহমানদারি করায় আটটি যান সঙ্গে সঙ্গে তার জন্য খুলে দেওয়া হয় কিন্তু। আমার সাধারণ খাবার দিয়েও কিন্তু মেহমানদারি করানো যায় মেহমানদারির জন্য আপনাকে কোরমা খাসি বিরিয়ানি বা আমানিয়াতে এতে রাজমহলে হবে না সাধারণ খাবার দিও মেহমানদারি করানো যায় কি প্রমাণ আল্লাহর সাধারণ খাবার দিয়ে মেমানদারি করেছেন খেজুরের কথা বলেন কি আল্লাহ করেছেন তাহলে বুঝা গেল কি একবারে সাধারণ খাবার দিয়েও কি করা যায় মেহমানদারি করানো যায় এক ফান বাস ভাই আসেন এক কিলি ফানখান ভাই আসেন এক কাপ খান একবার সাধারণ খাবার দিও? মেহমানদারি করারও যায় এই সভা আমরা শুধু আমরা অনেককে চা খাওয়াই পাঁচজন দশজন চা খাওয়াই কিন্তু কখনো এ নিয়োগ করি না যে এদেরকে মেহমানদারি করালে যেটা আজকে থেকে নিয়ত করে নেবেন যে একজনকে চা খাওয়ার মানে একজনকে মেহমানদারি করছেন তো একজনকে মেহমানদারি করলে আদম আলাইসলামকে মেমানদারি করলে যে সাহা সে সাহায্য আর আমায় কিনে য কথা বুঝেনি কিনা একটু কিসের দরকার নিয়ত না নিয়ত কি একটু পরিবর্তনকে খাওয়াই দিচ্ছি দুজনকে খাওয়া খাওয়াইছি ওদেরকে মেমান তারিখ আর মেমানদারি করি এবং এটা আমাদের শরীর মহাম্মতের পর্য কি মেমানদারি করাইলে ঘরে বরফত আছে বরফত ঘরে কি আছে ঘর আর আপনার ঘরে যে মেহমান আছে আপনি কিন্তু আপনার খানা খাওয়াই না হাদিসের মধ্যে আছে মেহমান মেহমানের রিজিক নিয়ে আসে কথা বল মেহমান আপনার ঘরে যে মেহমান খাওয়াইছে এটা আপনার খানা খাইছে না খানা খাইছে আপনার খানা তো আপনি না খেয়েছে মেহমানে খাইছে কারখানা তো হেটে আয় আপনার আরো লাভ হয়েছে কি লাভ হয়েছে একদিন কথা বলেন মেজমানের কি মাফ হয়েছে আর হেটে খাইছে খানা। সাত দিন ধরে আমার ঘরে কোনো মেহমান আসি না কথা গম লাগে সাত দিন ধরে কি আল্লাহ কোনো আমার উপর নারাজুই বেশি কিনা না আমার ঘরে মেহমান কেন আসে বুঝে গেল যার ঘরে কর মেহমান আইন আর ঘরে বুঝি তো আল্লাহ আমাদের উপরে কি কথা কর না আল্লাহ আপনার উপরে জন্য মেহমান আপনার ঘরে যায় না আপনি খারাপ ভাষায় ব্যবহার করেন আপনি ব্যবহার করেন এই আমলে করে কেউ যায় না এটা আমাদের দুঃসম্বাদ আপনার জন্য শেষ আলোচনা আর করব না তাহলে মেহমানদারের জন্য বিশেষ কোন খাবার এটা শূন্যিটি যে আপনি খাওয়ান না খাওয়াইতে পারলে অন্তত হাসি মুখে কথা বলেন কথা হাসি মুখে কথা বলেন চাঁদের মতো কালো না পারলে একটা চা খাবার পান খাবার আপনার যে পরিমাণ তৌফিক আর নবী বলেছেন তৌফিক তোমার কাছে না থাকে সুন্দর কথা বলে তাকে বিদায় দিবে এই সুন্দর কথাটাও তোমার আমল নামায় সৎকার সাধে যাবে সুন্দর কথা বলি না এক কেনা কথা বুঝছেন মন খারাপ করিয়েন না আর অভাবে যখন পড়বেন তখন মেহমানদারি আরো বেশি করে কিছু নাই যা আছে এক টাকা আছে আশ টো দিয়ে দেন বাস বলে হাদিসে আছে না হাদিস হাদিসে নোরানে আছে সরাসরি যারা সুখে দুঃখে এই জন্য না থাকলে যেদিন মাত্র এক টাকা আছে ওইদিন আস্তানা দান করি দেন দেখবেন খুদার কথম বলছি নবীর হাতির সত্য এক লাখের সাথে যদি আস্তানা দান করেন আপনার জন্য আরো কোটি কোটি আস্তান আল্লাহক ব্যবস্থা করে আমরা মৃত্যু হতে পারে নবীর কোরআন আল্লাহর কোরআন নবীর হাদি সেটা মৃত্যু হইতে পারে না টাকা না এক টাকা আছে আডানা দিয়ে দেন আস্তানা আছে তাকে ক্ষুদিরা ফলে দেখ আমার ভাইরা যদি নিঃস্বার্থে কেউ দাওয়াত দেয় আপনাকে দাওয়াত কবুল করা শূন্যত নিঃস্বার্থে নিঃস্বার্থে যদি আপনাকে কেউ দাওয়াত দেয় দাওয়াত কবুল করা কি আপনাকেও দাওয়াত কবুল করা শূন্যত সব দাওয়াত কবুল করা শূন্যত না আপনাকে একটা নিমন্ত্রণ কার্ড দরাই দিছে যদি কেউ কথা কনাকা কি কার্ড ধরা দিচ্ছে নিমন্ত্রণ কার্ড এর মেয়ের বিয়ের বিয়ে স্বার্থের দাওয়া দিচ্ছে না নিঃস্বার্থে যদি কেউ দাওয়াত দেয় তার দাওয়াত তবু করা তার বাড়িতে যাবেন খান না খান সেটা আপনার ইচ্ছা কথা বুঝছেন নাকি না খান না খান সেটা কি আপনার ইচ্ছা যদি কেউ আপনাকে দাওয়াত দেয় দাওয়াত কবুল করা শনত আর খাবার শেষ কারো ঘরে না বসা এটা হলো শূন্যত খাবার শেষ এখন আপনার কেন বসিয়েছেন হইতে পারে তার কিছু মহিলা মেহমান আছে আপনার পরে এরা খাবে কিন্তু আপনি বসিয়েছেন আপনি ভদ্র মানুষ আসতে চলিয়ে যায় হেতার করে বই আর বেশি বিরক্ত করা হেরে কি নেই এটা হাদিসে আছে কিন্তু ওরা নাই আমার এখন পড়ার সমা খাওয়া শেষ ওর গর্তে চলে আসবেন আর ভাই মেহমানদারি তো ঠিক আছে এখন মেমান বাহিরা যারা মেজবান থাকি চলিয়ে যাইবেন একটা দোয়া আছে কথা হারেন আল্লাহ আমাকা এই দোয়াটা প্রথম তারপর কোবেন আল্লাহ্মানি কি আল্লাহ মান আত আমানিমান আর মেজবানোয়া করবেন এই দোয়াটা মেজবানকে শুনাই বলবেন কথা বুঝেনি না আর যে দোয়াগুলো বলছি এর খাই আইবেন তার কিছু দোয়া দেওয়ার দরকার আছে না আমরা তো খাইয়াই বদনাম করছি যে বারো দূর বস্তু দাঁড় হয়েছে ইডা হিডা বলছে এই বেসারে এত ডেয়ার খানায় আসবে সামনে কথা এই ধরনের আল্লাহ বাইরে করছেন না যা বাস তারা এটা বোঝানোর দরকার না আলহামদুলিল্লাহ তাকে দোয়া দিয়ে বিজয় দিবেন কথা বুঝছেন কিনা তাহলে রহমত আয় হাজার হাজার মানুষ দাওয়াত খায় বদনামি করতে করতে বাইরে কোনদিন আজ পর্যন্ত মেজবানের মেহমানের ঘরে মেজবান করে একটা দোয়া করছে কিনা নবির বাতলানো আমার মনে হয় না এই দোয়াটা আজকে সবাই শিখে নিবেন যে মেজবান করে খাওয়ার পরে কি দোয়া করতে হবে যাই হোক সব কিছুর আলাদা মেহমানি করানো এটা সব নো ইব্রাহিম এটা আবিষ্কার করছে এটা আমাদের ধর্মে মেহমানদারি করানো কি মেহমানি করাবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যারা সুলত করে না তারা সুলত করবে না নাইগুলো। Come <laughs> on. No, no,